আবু হেরা রদে লাহতালন হতে বর্ণিত যে রসুলিল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন উঠে আরোহিণী নারীদের মধ্যে কুরাইশ গোত্রের নারীরা সর্বোত্তম অপরজন বলেন কুরাইশ গোত্রের নারীগণ সৎ তারা সন্তানের প্রতি শৈশবে খুবই স্নেহশীলা এবং স্বামীর প্রতি বড়ই অনুকম্পাশীলা তাদের সম্পদের ক্ষেত্রে মোয়াবিয়া ও ইবনু আব্বাসের সূত্রেও উক্ত হাদিসটি বর্ণিত আছে